ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد ان لا الله وحده لا شريك له ونشهد ان سيدنا الذي أرسله الله إلى كافة الناس بشيرا ومذيرا وداعيا إلى الله بإذنه بسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين امنوا وهجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا والذين آووا ونصروا اولئك هم المؤمنون حقا لهم مغفرة وقال رسول الله صلى الله عليه وسلم لولا الهجرة لكنتم رأى من الأنصار بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم অহম على, على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى মোহতরম হজরত সদর জলসা উপস্থিত হজরত ওলামা ইকর সৌদ্দা জমার মুরুব্বী সাহবান সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক রসুল প্রেমিক তহিদি ফাউন্ডেশনের উদ্যোগে আজকে এই ফেনী জেলার প্রাণ কেন্দ্রে আয়োজিত সিরতুল নবী সালাহ আলহি আাসাল্লাম মাহফিলে আল্লাপাক রবাহিন আমাদেরকে আসবার এবং সমবেত হওয়ার ওলামা একরামের জুবান থেকে মূল্যবান ইসলামের কথা সিরাতের আলোচনা শুনবার তৌফিক দিয়েছেন রবে করিমের বড়ই মেহরবানি শুক্রিয়া আদায় করেসরি আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় পর্যন্ত হজরাত ওলামা একরাম দেশবরণ্য এবং চিন্তাশীল চিন্তাবিদ কলামায় করাম গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সম্মুখে পেশ করেছেন শেষ দিকেই হয়তো আমার আলোচনা মাহফিল খুব বেশি দীর্ঘায়িত হওয়ার কথা নয় পবিত্র কোরআনে পাকের সুজাতুলান ফাল থেকে একটি আয়তাংশ আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি তেলাবতকৃত আয়াতের মধ্যে আমরা পাক রব্বুল আলমিন ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয়ের আলোকপাত করেছেন এবং বিষয় দুটি রসুল সাল্লাহ আলী আসাল্লামের সিরাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা জানি নবী আকরম সাল্লাহ আলি আসাল্লাম তিনি যেই ভূখণ্ডে জন্মগ্রহণ করেছেন যেই ভূখণ্ডে নবী। তার জীবনের শৈশব কৈশোর যৌবন প্রৌঢ়ত্বের দীর্ঘ একটি সময় অতিক্রম করেছেন সেটি মামুলি কোনো ভূখণ্ড ছিল না সেটা সাধারণ কোনো জমিন ছিল না সেটা ছিল এই পৃথিবীর মধ্যে আসমানের নিচে এই ভূখণ্ডের সর্বশ্রেষ্ঠ মূল্যবান সবচেয়ে দামি মহিমান্বিত জায়গা এই ভূপৃষ্ঠের মধ্যে যেই নগর এবং শহরকে কেন্দ্র করে যে মাটিকে কেন্দ্র করে বিশ্ব সভ্যতা গড়ে উঠেছে যে মাটির প্রাণ কেন্দ্রে স্বয়ং পাক আব্বুল আলমিনের ঘর বাইতুল্লা শরীফ অবস্থিত যার সম্পর্কে আল্লাহর পুরাণ এর সাদ করেছে ইন্না বাই তিম আলিনা সিলাল্লা দিয়ে বিবাক মুবারকুদলিল আলমিন যে পৃথিবীতে সর্বপ্রথম যে স্থাপনা নির্মিত হয়েছে সেটি হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ এবং সেটি নির্মিত হয়েছে স্থাপিত হয়েছে পবিত্র নগরীতে মক্কা নগরীর বৈশিষ্ট্য অনন্য অসাধারণ এবং অতুলনীয় পৃথিবীর কোনো মাটি কোনো ভূখণ্ডকেই মূলত মক্কার পবিত্র মাটির সঙ্গে তুলনা করা যায় না কারণ পৃথিবীতে একমাত্র নগর পবিত্র মক্কা যার বুকের মধ্যে আল্লাহর ঘর পবিত্র বাইতুল্লা শরীফ স্থাপিত পৃথিবীতে একমাত্র নগর পবিত্র মক্কা যেখানে আল্লাপাক রাব্বুল্লা আলমিনের কুদরতের মহান নিদর্শন ক্যামত পর্যন্ত আল্লাহর কুদরতের এক প্রকাশ্য নজরান নজির জমজমের কূপ এই মক্কায় অবস্থিত হজরতে ইব্রাহিম আলা নবী গীনা বা আলিহি সালাতুসাল্লামের পদচিহ্ন বক্ষে ধারণ করে মোমের মতো নরম হয়ে যাওয়া পাষাণ পাথর মাকাম ইব্রাহিম নামে চিহ্নিত হয়ে পবিত্র বাইতুল্লাহ শরীফের সামনে মক্কায় অবস্থিত বহু অসংখ্য অসাধারণ বলি পবিত্র মক্কা এই মক্কার এক পাহাড় জাবাল নূরের উচ্চ চূড়ায় গা রেহেরা যেখানে সর্বপ্রথম রসুর আকরম সাল্লি আসলামের নিকট আল্লাহর পক্ষ থেকে ওহি অবতীর্ণ হয়েছিল নবীজি নবুবত লাভ করেছিলেন এই মক্কা নগরীতে যে মসজিদে হারাম যে মসজিদে হারাম এই নগরীতে বাইতুল্লাহ শরীফকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই মসজিদে হারামের ফজিলত পৃথিবীর সকল মানুষের জানা যে মসজিদে হারামের মধ্যে যদি কেউ এক রাগাত নামাজ আদায় করে পৃথিবীর অন্য যে কোনো জায়গায় এক লক্ষ রাগাত নামাজ পড়বার সমপরিমাণ পরিমাণ স্বভাব আল্লা দান করবেন এ বৈশিষ্ট্য একমাত্র মসজিদে হারামের মসজিদে হারাম বাইতুল্লাহ এবং একে কেন্দ্র করে মক্কার বিস্তীর্ণ অঞ্চল পবিত্র এটাকে কত রিত করেছেন যে পবিত্র মক্কার মাটিতে যেই ঘাস উৎপন্ন হবে সেই ঘাসটাও মর্যাদাপূর্ণ সেই ঘাস কেউ কুঁপড়াতে পারবে না মক্কার জমিনে যে গাছ উৎপন্ন হবে সেই গাছটাও মহিমান্বিত বরকতময় সেই গাছের কোনো ডালপালাকেও ভাঙতে পারবে না মক্কার মধ্যে যদি কোনো পাখি কোনো প্রাণী মক্কার মধ্যে এসে যায় হারামের মধ্যে তাহলে সেই পাখি সেই কবুতর এটাকে শিকার করা যাবে না এটাকে তাড়িয়ে দেওয়া যাবে না কোনো খরগোশ কোন হরিণ কোনো প্রাণী যদি এখানে এসে যায় তাহলে এটাকে শিকার করে ভক্ষণ করা যাবে না এমন কি মক্কার মধ্যে যদি কোনো অন্যায়কারী কোনো অপরাধী মানুষ আশ্রয় গ্রহণ করে অপরাধ করবার পর অপরাধীকে মক্কা থেকে বের না হওয়া পর্যন্ত হারাম থেকে বের না হওয়া পর্যন্ত সেখানে তার উপর শাস্তিও প্রয়োগ করা যাবে না আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন মক্কার মাটিকে কতটা মহিমান্বিত করেছেন কত মর্যাদাপূর্ণ করেছেন এই সকল বিষয়গুলির দ্বারা কিছুটা অনুমান করা যায় এই সব ফজিরত এবং এই সকল বৈশিষ্ট্যের উপর এ মক্কার মাটি রসুল আকরাম সাল্লিহলামের জন্মভূমি এখানেই নবীজি জন্মগ্রহণ করেছেন হাজার বছর ধরে রসুলে আকরম সাল্লি আসাল্লামের পূর্বপুরুষগণ তারা এই মক্কাতেই অবস্থান করেছেন বসবাস করেছেন ইসমাইল আলা সালাম থেকে নিয়ে নবীজের পূর্বপুরুষরা তারা সকলে এই মক্কার অধিবাসী তাদের সকলের স্মৃতিচিহ্ন এই মক্কার মধ্যেই স্থাপিত ছিল নবী করিম জন্মগ্রহণ করবার পর তিপ্পান্ন বছর পর্যন্ত এই মক্কা নগরীতে তিনি রাত দিন চব্বিশ ঘন্টা অতিক্রম এবং অতিবাহিত করেছেন অর্থাৎ একটা ভূখণ্ডের প্রতি একটা মাটির প্রতি মানুষের যতটা আবেগ যতটা ভালোবাসা যতটা আকর্ষণ থাকতে পারে তার সবটাই শতভাগের জায়গায় হাজার ভাগ পবিত্র মক্কার মাটিতে আল্লাহ নবীর জন্য বিদ্যমান ছিল কিন্তু মহতারাম হাজিরিন নবতের ত্রয়োদশ বর্ষতে লাভ করবার তেরোতম বর্ষে আল্লাহর পয়গম্বর নবী মোহাম্মদ আরবিহামের বয়স যখন বছর ১৩ বছর পর্যন্ত মক্কার ঘরে ঘরে দিন এবং ইমানের দা দেওয়ার পর মক্কার প্রতিটি মানুষের কাছে শতবার নয় হাজার বার ইমান এবং ইসলাম নিয়ে ঘুরবার পর যখন এটা পরিষ্কার হয়ে গেল যে মক্কার এ মাটি এখনো পর্যন্ত আল্লাহর দিন কায়মের জন্য অনুকূল নয় নিজের বংশ আল্লাহর এই জমিনের মধ্যে করতে দিবে না তখন রসুল আকরম সাল্লাহ আলহিহি আসাল্লামের পক্ষ থেকে আল্লাহর নির্দেশ আসলো সেই নির্দেশক্রমে নবী করিম সাল্লাহ আলিহি আসাল্লাম মক্কার মাটি ত্যাগ করলেন পবিত্র বায়তুল্লার স্মৃতিধন্য পবিত্র বাইতুল্লার স্পর্শ ধন্য পবিত্র মক্কার মাটিকে ত্যাগ করে সোনার মদিনার দিকে আল্লাহর নবী হিজরত করলেন দেশান্তরিত হলেন মক্কা ছেড়ে মদিনাকে আল্লাহর পয়গম্বর প্রাধান্য দিলেন আর কোন কিছুর জন্য নয় শুধুমাত্র একটি বিষয় ছিল যে মক্কার মাটি আল্লাহর দিন কায়েমের অনুকূল ছিল না পক্ষান্তরে মদিনার মানুষ এবং মদিনার মাটি আল্লাহর দিনকে বক্ষে ধারণ করবার জন্য দেশ ছেড়েছেন ছেড়েছেন দেশ ছেড়েছেন সবকিছু ছেড়েছেন শুধুমাত্র আল্লাহর দিন এবং ইসলামের মহাব্বত এবং ভালোবাসায় এই যে আল্লাহর দিনের মহাব্বত এবং ভালোবাসায় মাতৃভূমি ত্যাগ করলেন জন্মভূমি ছেড়ে দিলেন এটাকেই ইসলামের পরিভাষায় বলা হয় হিজরত এটাকেই ইসলামের পরিভাষায় বলা হয় হিজরত নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লাম নিজে এবং তার সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম মক্কার বুকে যারা ইমান এবং ইসলাম গ্রহণ করেছিলেন তাদের সকলকে নিয়ে নবী মদিনায় হিজরত করলেন মদিনায় হিজরত করলে মদিনার স্থানীয় সাহাবায়ক রাম তারা তাদেরকে বরণ করে নিলেন আপন করে নিলেন নিজেদের জানমালের উপর মহাজিবদের জানমালকে তারা প্রাধান্য দিলেন নিজেদের প্রয়োজনীয়তার উপর মহাজিবদের প্রয়োজনীয়তাকে তারা অগ্রাধিকার দিলেন মদিনার স্থানীয় সাহাবিদের এই বরণ করে নেয়া মুহাজিবদের জন্য তাদের এই আত্মত্যাগ এটাকেই বলা হয় নুসরত এটাকে বলা হয় নুসরাত আর এখান থেকে মদিনার সাহাবে একরামকে বলা হয় আনসার। তো ইসলাম দুনিয়াতে বিস্তার লাভ করেছে ইসলাম দুনিয়াতে বিজয়ী আদর্শ রূপে প্রতিষ্ঠিত হয়েছে যেই দুই বুনিয়াদের উপর ভিত্তি করে তার প্রথম বুনিয়াদের নাম হলো হিজরত দ্বিতীয় বুনিয়াদের নাম হলো নুসরত হিজরত এবং নুসরতের উপরেই দুনিয়াতে আল্লাহর দিন বিজয়ী আদর্শ রূপে প্রতিষ্ঠা লাভ করেছে এবং পৃথিবীর প্রান্তে প্রান্তে ইসলাম ছড়িয়ে পড়েছে জানি যদি সেদিন আল্লাহর পয়গম্বর নিজের দেশ জন্মভূমি মাতৃভূমি আপনজন জন স্বজাতি সব কিছু ত্যাগ করে আল্লাহর দিনের মহাব্বত এবং ভালোবাসাকে প্রাধান্য এবং অগ্রাধিকার দিয়ে যদি মদিনার দিকে হিজরত না করতেন আর মদিনার স্থানীয় আনসার সাহাবায়াম যদি তারা মুহাজিরদেরকে এভাবে আপন করে বরণ করে না নিতেন আলিমুল গায়ব আল্লাহ জানেন ভালো আসল কথা কিন্তু বাহ্যিকভাবে এটা বলা যায় যে তাহলে এই ছয় হাজার মাইল দূরত্বে বসে সবুজ বাংলার মাটিতে আমরা ইসলাম এবং ইমান খুঁজে পেতাম না সেদিন আল্লাহর পয়গম্বর। মক্কার মাটি ত্যাগ করে মদিনায় হিজরত করেছিলেন বলে আজকে আমরা আল্লাহ নিজের মাতৃভূমি ত্যাগ করে হিজরত করেছিলেন বলে আল্লাহর পয়গম্বর মাত্র দশ বছরের মাথায় সাড়ে বারো লক্ষ বর্গমাইল এলাকায় আল্লাহ দিন কায়েম করে খেলাফতের আদর্শ বাস্তবায়ন করতে পেরেছিলেন সেদিন ইসলামের ঝান্ডা বিজয় নিশান উদ্দিন হয়েছিল সেদিন আল্লাহ নবী হিজরত করেছিলেন বলে মদিনার সাহাবেক নুসরত করেছিল বলে আজ কেমত পর্যন্ত আল্লাহ দিন দুনিয়ার বুকে মাথা উঁচু করে টিকে আছে। এবং কেমন পর্যন্ত আল্লাহ করে রামীন এই দুই বুনিয়াদের কথা আমার আয়াত আলোচ আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে দিন এবং ইসলামের জন্য যখন প্রয়োজন দেখা দিবে তখন দিনের প্রয়োজনে হিজরত করা ইসলামের প্রয়োজনে হিজরত করা আর হিজরতকারীদেরকে সাহায্য করা নুসরত করা এই দুই কাজ যারা করবে আল্লাহর সত্যিকার ইমানদার তারাই হলো একমাত্র সত্যিকার ইমানদার উল্লাইকা হুমুল হাক্কা কোরআনের এই আয়াত ব্যর্থহীন ভাবে বলে দিচ্ছে হিজরতের বিধান তাদের ভূখণ্ডে আগমন করবার পরেও যদি তারা তাদেরকে আশ্রয় এবং সাহায্য না করে তাহলে এই শ্রেণীর মানুষ ইমানদার বলে নিজেদের পরিচয় দিতে পারে দাবি করতে পারে কিন্তু আল্লাহর কোরআন তাদেরকে ভণ্ড মুনাফিক বলে আখ্যায়িত করতে চায় হাজিরিন এই বিধান শুধুমাত্র জীবনের সাথেই সীমাবদ্ধ নয় হিজরতের বিধান এটা মানসুখ বা রহিত কোন বিধান নয় বরং যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে দিন এবং ইসলাম থাকবে যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন থাকবে মুসলিমের উপর হিজরতের বিধান বলবৎ হিজরতের অনন্য ফজিলত হজরত রসুল আকরম সাল আলি আসাল্লাম বর্ণনা করেছেন কোরআন এপাকের মধ্যে অনেকগুলো আয়াত হিজরত সম্পর্কে অবতীর্ণ হয়েছে এবং নুসরত সম্পর্কে বর্ণিত হয়েছে কিন্তু হিজরত এবং এই নুসরতের আলোচনা আর সমাজের মধ্যে বিলুপ্ত নাই আলোচনা না থাকার বড় কারণ হলো সাধারণত হিজরত এবং নুসরতের এই প্রেক্ষাপট তৈরি হয় না কিন্তু আজকে হিজরত এবং নুসরতের জরুরি প্রেক্ষাপট তৈরি হয়েছে এই জন্য পাকের এর হিজরত নুসরত সংক্রান্ত এই আলোচনা যখন মক্কা বিজয় করলেন হিজরতের আট বছর পর যে মক্কার মাটি অত্যন্ত অসহায়ভাবে আল্লাহর নবী ত্যাগ করে গিয়েছিলেন সেই মক্কা যখন আবার নতুন করে বিজয় করলেন মক্কায় আল্লাহ নবী ফিরে আসলেন আকাশ আল্লাহ আকবরের আজানের ধ্বনিতে মুখরিত হল মক্কার অনেক মানুষ তখন হিজরতের আকাঙ্ক্ষা এবং হিজরতের জন্য তারা আগ্রহ প্রকাশ করলো তারা বললো আমরা একটা সময় ছিল যখন মক্কার জমিনে আল্লাহর দিন নিয়ে বেঁচে থাকা বড় কঠিন ছিল একটা সময় ছিল পরিচালিত হতো সেদিন আজ আর নাই সেই জুলুমের দিন খতম হয়ে গেছে মক্কার ইঞ্চি ইঞ্চে মাটিতে এখন আল্লাহর দিন কায়েম হয়েছে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়েছে তবেলা কিন কিন্তু কেমত পর্যন্ত উম্মতে মুসলিমার দিলের মধ্যে জিহাদ এবং হিজরতের নিয়ত পোষণ করা অপরিহার্য থেকে গেল दिले मध्य नियत रातज्ञा से मध्य पोषण कर जमीन आल्ला भलिना আমি সব কিছুর আমি আল্লাহর মহব্বত করি মোহব্বতের জন্য যদি কোনোদিন প্রয়োজন হয় তাহলে সেদিন আমি মাতৃভূমি ত্যাগ করব আল্লাহর দিনকে ত্যাগ করব না যদি আল্লাহর দিনের জন্য কখনো প্রয়োজন হয় জন্মভূমির মায়া ত্যাগ করবো আল্লাহর দিন ত্যাগ করব না যদিন কোনোদিন যদি কোনদিন আল্লাহর দিনের জন্য প্রয়োজন হয় সজাতির সাহচর্য ত্যাগ করব আল্লাহর দিন ত্যাগ করবো না যদি কোনদিন পরিস্থিতি আর প্রেক্ষাপট তৈরি হয় নিজের বন্ধু বান্ধব সার্কেল এমন কি নিজের দল গোষ্ঠী ত্যাগ করবো করব না যদি মাল সম্পদের মায়া ত্যাগ করব কিন্তু আল্লাহর দিন ত্যাগ করব না যদি কোনো প্রয়োজন হয় ঘর ছাড়বো আল্লাহর দিন ছাড়বো না যদি কোনো প্রয়োজন হয় নিজের জীবনের মায়া ত্যাগ করে জীবন এই সংকল্প এই দৃঢ় ইচ্ছা এই সিদ্ধান্ত নিজের অন্তরের মধ্যে পোষণ করা প্রত্যেক ইমানদারের জন্য ফরজ বড় দুঃখ এবং পরিতাপের ব্যাপার এত সস্তা জিনিস নয় বরং এই পৃথিবীতে একজন মুমিনের কাছে তার দেশ তার খেস তার আপন জন তার স্বজাতি তার মাল এমনকি তার জীবনের চেয়েও বেশি প্রিয় বেশি মূল্যবান বেশি অগ্রগণ্য হতে হবে আল্লাহর বলেছেন আল্লাহ আলমিন তাদেরকে হিজরত ফির দান করবেন হিজরত বল ফজির বড় ফজির আমল ইসলাম গ্রহণ করবার পর ইমানের পর হিজরতের মতো এত বড় ফজিলত আর কোন তুমি কি জানো না ইমান হলো এমন একটা জিনিস কোন একজন মানুষ কাফের বেঈমান সকল অপরাধের শত অপরাধের অপরাধী যদি ঠিক তদরুপ হিজরত তার পূর্ববর্তী অতীত জীবনের সমস্ত পাপ মোচন করে দেয় সমস্ত গুনা করিয়ে দেয় সমস্ত পাপ পঙ্কিলতাকে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় ইসলামের পর হিজরতের যেই ফজিলত পৃথিবীতে অন্য কোন আমরের কোনো ফজিলত আর বর্ণনা করা হয় নাই। পবিত্র মধ্যে এখনো পর্যন্ত হিজরত সংক্রান্ত বেশ কিছু আয়াত আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন যেগুলো নাজিল করেছিলেন উম্মতে মুসলিমা প্রতিদিন এখনো পর্যন্ত তিলাবৎ করে মুখতারা মহাজির পবিত্র কোরআানে পাকের মধ্যে আল্লাহ করা হয়েছে কোরআনে পাকুন মক্কার কিছু মানুষ ইমান কবুল করেছিলেন কিন্তু জন্মভূমির মায় তারা হিজরত করে নাই দেশের মায়ায় তারা ইসলাম ইসলামের জন্য তারা হিজরত করতে কুন্টা করলো তারা হিজরত করে নাই। হিজরত থেকে তারা তাদের মৃত্যুর ফেরেস্তাগণ তাদের সামনে হাজির হয়ে প্রশ্ন করলো তোমরা কেন কাফেরদের এই ভূখণ্ডে তোমরা কেন এখনো হিজরত করে চলে যাও নাই তখন তারা জবাব দিল এই কথার প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম এই জন্য আমরা দুর্বল এজন্য আমরা কাফেরদের ভূখণ্ডের দারুল হরফের মধ্যে আমরা আল্লাহর হুকুমগুলো পালন করতে পারি নাই আমরা এ কারণে আল্লাহর হুকুম পালন করতে পারি নাই যেহেতু আমরা দুর্বল ছিলাম পৃথিবীর মাটি তো তোমাদের জন্য প্রশস্ত ছিল এমন ভূখণ্ড তোমাদের জন্য প্রস্তুত ছিল যেই ভূখণ্ডে গেলে তোমরা আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করতে পারতে তোমরা কেন হিজরত করলে না আল্লাহর পক্ষ থেকে হিজরত অবধারিত হয়ে যাওয়ার পরেও তোমরা কেন হিজরত করলে না এই জন্য আল্লাপ আলাম কঠোর শাস্তির বাণী আল্লাহ হুশিয়ারি উচ্চারণ করলেন ফাউলা হিজরতের বিধান অবধারিত হয়ে যাওয়ার পরেও যারা হিজরত করল না আল্লাহর কোরআন বলল। তাদের ঠিকানা হবে খোদার জাহান্ন না তার ঠিকানা হবে খোদার জাহান্ন শুধুমাত্র কিছু মানুষের কথা এক্সেপশন রাখা হয়েছে বেইমানদের ভূখণ্ডে থেকে যায় তাহলে আল্লাপাক রব্বুল আলামিন তাদের ক্ষমা করে দিবেন এই আয়াত যখন অবতীর্ণ হলো যে মাত্র যারা কোনো পথ খুঁজে না পাবে কোন উপায় খুঁজে না পাবে শুধুমাত্র তাদের জন্যই হিজরত থেকে পশ্চাদপথ থাকবার অনুমতি এ ছাড়া আর কোনো কোনো সামর্থ্যবান নমিনের জন্য হিজরত থেকে পশ্চাদপথ থাকবার কোন সুযোগ নাই এই আয়াত যখন অবতীর্ণ হল আল্লাহর পয়গম্বরের উপর ইমান গ্রহণকারী একজন সাহাবীর বয়সের দিক থেকে যিনি অত্যন্ত ছিলেন বয়বৃদ্ধ এমনকি বয়বৃদ্ধির কারণে তার চোখের দৃষ্টিশক্তি চলে গিয়েছিল হাদিস এবং তফসিরের কিতাব গুলোর মধ্যে যার নাম লেখা হয় অনেক কি বয়সের ভারে তার চোখের দৃষ্টিশক্তি চলে গিয়েছিল সেই জমরা ইবন জন্দুব রাহু তহ বললেন আল্লাহাকুর আলমিন তার কোরনে পাকের মধ্যে যেভাবে হিজরতকে অবধারিত করে দিয়েছেন শুধুমাত্র তাদের জন্য অবকাশ রেখেছেন যারা হিজরত করবার মতো উপায় খুঁজে না পায় আমি যদিও বুড়ো হয়ে গেছি চলবার সামর্থ্য আমার শরীরে নাই চোখে দেখি না কাজী পথ দেখবার সক্ষমতা আমার নাই নিজে পথ চলতে না পারেলে কি হবে আমার তো তাকড়াতা যুবক সন্তান রয়েছে তাদের কাঁধের উপর ভর দিয়ে হলেও তো আমি হিজরত করতে পারি সুতরাং আমার পক্ষে আর হিজরত থেকে পশ্চাদপদ থাকবার কোনো সুযোগ নাই সন্তানদেরকে ডাক দিয়ে বললেন আমি কি তোমাদের জন্মদাতা পিতা নই সন্তানরা বলল যে হ্যাঁ আপনি আমাদের পিতা হয় তাহলে আমার হুকুম তোমরা পালন করবে প্রতিশ্রুতি তারা দিল যে হ্যাঁ আপনার কথা আমরা রক্ষা করব তিনি বললেন যে তোমরা তোমাদের কাঁধে ভর দিয়ে আমি হিজরত করতে চাই তোমরা আমাকে নিয়ে আল্লাহর শহর সোনার মদিনার পথে হিজরত করতে আরম্ভ করলেন কিন্তু সময় তার ফুরিয়ে এসেছিল প্রতি জীবনের বিদায় ঘন্টা বেজে গেল নামক স্থান পৌঁছেছেন এখনো মদিনার পথ যথেষ্ট দূর রয়ে গেছে মৃত্যুর সময় হাজির হয়ে গেল তিনি মৃত্যুবরণ করলেন হিজরত পরিপূর্ণ করতে পারলেন না মদিনা পর্যন্ত পৌঁছতে পারলেন না এতেকাল করলেন পুঁথি সংবাদ পৌঁছে গেল শোনার মদিনায় এই সংবাদ সাহাব একরাম যখন শুনলেন সকলেই আফসুস করতে লাগলেন দুঃখ প্রকাশ করতে লাগলেন হিজরত করলেন নিজের দেশ ছাড়ালেন কিন্তু হিজরতুকু তিনি পরিপূর্ণ করতে পারলেন না মক্কা মদিনা পর্যন্ত পৌঁছতে পারলেন না বেচারার এত কষ্ট এত মেহনত এত পরিশ্রম সব বিফলে গেল এই আয়াত নাজিল করে দিয়ে পাক বিষয়টা খুলাসা করে দিলেন্লাহিউরিউতু হে মদিনার সাহব দুঃখের কোন কারণ নাই আফসোসের কোন কারণ নাই এখানে সমবেদনার কোন কারণ নাই হিজরত করেছে আমার পথে घर गोचतेब्बुरपूर्ण मुहजर हादीर मध्य अल्हर पे व मृत्यु घटे जा কোন বিষাক্ত বিচ্ছু সাপ যদি তাকে দংশন করে যেমন দংশনে তার এতেকাল হয়েছিল অথবা যদি কোন সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয় অথবা কোন নৌকা ডুবিতে ট্রলার ডুবিতে যদি তার মৃত্যু হয় কি পথির মধ্যে যদি হাতফান পথে হিজরত করবার জন্য কদম উঠিয়েছে আল্লাপাকবিন তাদের হিজরত খোদার পথে কদম রাখবার সঙ্গে সঙ্গে পরিপূর্ণ করে দিয়েছেন মোখারাম কথাগুলো আজ এই জন্য বলছি মনে করতে পারেন যে হয়তো এই কথাগুলোর তো আমাদের কোনো প্রয়োজন নাই কিন্তু দোস্ত মাধ্যমের যুগ আমাদের কথাগুলো এখানে সীমাবদ্ধ থাকবে না বিভিন্ন উপায়ে ইথারে ইথারে সারা পৃথিবীতে আমাদের কথাগুলো পৌঁছে যাবে আমাদের এই কথাগুলো হয়তো কোনো মুসলিম জনপদের মানুষের কর্ণ কুহরে পৌঁছবে আমাদের দক্ষিণ পূর্ব না বর্বর তত্যায্যের শিকার পৃথিবীর মানবতার ইতিহাসের নির্লজ্জ বাসভিকতার শিকার রোহিঙ্গা নির্যাতিত করবার সুযোগ দেওয়া হয় না বরং তাদের জীবনের মৌলিক অধিকারগুলো গুলো কেড়ে নেওয়া হয়েছে সেখান থেকে শুধুমাত্র দিন এবং ইমানের ঐশ্বর্যকে পক্ষে ধারণ করে লাখো মানুষ লাখো মুসলমান যেভাবে হিজরতের পথে কদম বাড়িয়েছে আর হিজরত করতে গিয়ে বছরের বৃদ্ধ পর্যন্ত বর বড় হাত থেকে কারো রেহাই আর মুক্তি নাই মুক্তার মাজরেন তরঙ্গে প্রতিদিন প্রতিরাতে। আমি বলতে চাই তাদের জন্য দুঃখ আর আফসুসের প্রয়োজন নেই তাদের জন্য সহর্মিতা আর সমবেদনার প্রয়োজন নেই আল্লাহর কোরআন যা আল্লাহ দিনের জন্য হিজরত করে দুঃখ প্রকাশ করে নাই যারা আল্লাহ জীবন দেয় তাদের জন্য কোন সমবেদনা বরং তোমাদের জন্য আল্লাহর কোরনের পক্ষ থেকে এবং তোমাদের জন্য শুভ আগমনের সংবাদ তোমাদের জন্য স্বাগতম যারা হিজরত করে নাফ নদীতে ডুবে গিয়েছা বঙ্গোপসাগরে যাদের লাশ ভেসে গেছে না জানা নাম না জানা পরিসংখ্যান না জানা, শত শত নয় হাজার মুসলমান ভাই বোন নারী আর পুরুষ শিশু সন্তানেরা তাদের বিগলিত লাশগুলো, বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গে হারিয়ে গেছে আমরা মনে করছি হারিয়ে গেছে আমরা মনে করছি নির্মম তাদের জীবন গেছে না না যাদের জীবন খোদার পথে হিজরাতে যায় তাদের জীবন অহংকার করবার ব্যাপার হাজিরিন আজ হিজরতের এই সুন্নত নতুন করে আবার জিন্দা হয়েছে কথা ঠিক না বেঠিক এই সামরিক হত্যাযজ্ঞ চলছে ইতিহাসের বর্বরতম হত্যাযজ্ঞ অনেকে মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ব্যাপারে নানা ধরনের আপত্তি তুলে অনেকে নাকশিকায় আর তাদের সম্পর্কে নানা ধরনের অভিযোগের সুরও শোনা যায় ইসলাম বিরোধী এক শ্রেণীর আজকে মানবিকতার বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপেক্ষা অবস্থান গ্রহণ করতেও তারা দ্বিধা করে না এটাও দেখা যায় কথা ঠিক না বেঠিক রোহিঙ্গা মহাজের ব্যাপারে অনেক কথা বলা যায় যদি প্রশ্ন করি কি ছিল তাদের অপরাধ কোন অপরাধে আজকে তাদেরকে এভাবে হত্যা করা হলো কোন অপরাধে শতাব্দীর পর শতাব্দী যাব তারা নির্ম নির্যাতনের শিকার কোন অপরাধের কারণে ডাকাতি করেনি অপরাধ তারা সন্ত্রাসী ছিল না তাদের অপরাধ তো একটাই তাদের একমাত্র অপরাধ প্রস্তুত হয়েছে ইমান ছাড়তে প্রস্তুত হয় নাই তারা যদি ইমান ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত হতো তাহলে আজকে আজকে তারা যদি তাহলে হাজার হাজার রোহিঙ্গা নারী আর পুরুষকে নির্বিচারে হত্যাকাণ্ডের শিকার হওয়া রাখতো না লাখো মহাপুরের ইজ্জত আজকে লুণ্ঠিত হতো না মায়ের করে শিশু সন্তানকে কেড়ে নিয়ে মায়ের সামনে মক্তারা অনেক অভিযোগ করা যায় অনেক কথা বলা যায় অনেক ধরনের মন্তব্য করা যায় কিন্তু দোস্ত ইমানের পরীক্ষায় নিজেদের সব কিছুকে বিসর্জন দিয়ে ইমানের ঐশ্বর্যকে পক্ষে ধারণ করে শুধুমাত্র ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এক বিংশ শতাব্দীতে এর চেয়ে জ্বলন্ত দৃষ্টান্ত দ্বিতীয়টি দেখানো যাবে না কথা ঠিক না বে ঠিক মখতারাম হাজিরিন কাজী আজ যে কথাটুকু আমি বলতে চাই তাদেরকে নিয়ে বেশি আলোচনা নয় আল্লাহর কোরআনের এই আয়াত হিজরত এবং মুসরাতের যে কথা আল্লাপাক বলেছেন এবং একমাত্র শুধু নয় বাংলার ষোলো কোটি মানুষের ঐতিহাসিক দায়িত্ব জিম্মাদারি এবং পবিত্র কোরআনে পাকের দিক নির্দেশনাটুকু কি সেই কথাটুকু তুলে ধরা আমার মূল আলোচ্য বিষয় মূল উদ্দেশ্য আমার সেটা আমি সংক্ষিপ্ত বলবো, তবে সংক্ষিপ্তভাবে বলবার আগে আমি এ কথা আমার ব্যক্তিগত স্টাডি আমার ব্যক্তিগত ইতিহাস অধ্যয়ন এবং আমার ব্যক্তিগত বাস্তব এবং সচক্ষে দেখা আমার প্রত্যক্ষ আমার প্রত্যক্ষ দেখা দৃশ্য এবং ইত্যাদির মাধ্যমে আমি একথা ব্যর্থহীনভাবে বলতে পারি যে রোহিঙ্গা মুসলমান ভাইয়েরা বোনেরা একবিংশীতে ইসলামের সমুন্ন রোহিঙ্গাদের সম্পর্কে অপপ্রচার করা হয় মায়ানমার সরকারের পক্ষ থেকে নির্লজ মিথ্যাচার করা হচ্ছে রোহিঙ্গা মুসলমানরা নাকি সেখানে তারা बहिरागत आख्यय पृथ्वी संगे निर्लज्ज एवं मिथ्याचार्लज्ज मिथ्याचार बर इतिहायन कर আরাকারের মাটিতে ইসলাম আগমন করেছে চট্টগ্রামের অঞ্চল এবং মায়ানমারের আরাকান অঞ্চল এই অঞ্চলে ইসলামের আগমন ঘটেছে এবং তখন থেকেই সেখানে ইসলাম মানুষের অন্তর্জগতকে বিজয় করতে শুরু করেছে সেই যে শুরু হলো ইসলামের ইতিহাস অনেক শূন্য হয় নাই এবং আরাকানের মাটি কোনো সময় মুসলমানদের রোহিঙ্গাদের জন্য এটা বহিরাগত অথবা পরবাসী মাটি হিসেবে সাব্যস্ত হয় নাই বরং আরাকানের মাটিতে रोहिंगा मुसलमान इतिहास हल अब्हत भाव तेरह शरश बचर तदिबा चौदह पुरुष कर दीर्घ एक समय से जो समय बना जाए मुसलमान देर सोनी जुग सेी जुग छ इसलमी शासन जुग सेी जुगता मुसलिम शासन जुग সেই সোনালী যুগটা ছিল ইসলামী বিচার ব্যবস্থার যুগ সেই সোনালী যুগটা ছিল ইসলামী রাষ্ট্র ব্যবস্থার যুগ একদিন দুই দিন বছর চোদ্দ শত্টাব্দ থেকে সতেরো শত চুরাশি খ্রিস্টাব্দ পর্যন্ত তিন পর্যন্ত তিপ্পান্ন বছর পর্যন্ত অব্যাহতভাবে আরাকানের মাটিতে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম ছিল মুসলিম শাসক আরাকানকে শাসন করেছে সাড়ে তিন শত বছর পর্যন্ত স্বাধীন আরাকানের বিচার ব্যবস্থা ছিল আল্লাহর কোরআন ভিত্তিক একে একে সাড়ে তিন বছর পর্যন্ত মুক্ত আরাকারের স্বাধীন আকাশের একটা পতাকা তিনশত বছরের মুসলিম শৌর্য বীর্যের ইতিহাস রচিত হয়েছিল এই আরাকারের মাটিতে মোখতারা হাজিরিন সেখানে বাংলাদেশেরও গৌরব রয়েছে এই বাংলাদেশের একজন স্বাধীন সুলতান সুলতান থেকে জুলুম উৎখাত করে আরাকানের মাটি থেকে নির্যাতনকে উৎখাত করে জুলুম এবং বৈষম্যের কবর রচনা করে সেখানে ইনসাফর রাজত্ব কায়েম করবার জন্য সহযোগিতা করেছিলেন ইতিহাস বলে त्री ख्रीट अर्थात आज थोड़ी पूर्वे एके एके पंचाश हजार सेंा बाहन दिए सहयोगता সেখানে রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছিল জুলুমের অবসান ঘটেছিল সাম্য এবং ইনসাফের রাজত্ব কায়েম হয়েছিল মুসলিম সাড়ে তিনশত রাজত্বের ইতিহাস সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস ইতিহাস নাই সাড়ে তিন শত বছর জাতি ধর্ম নির্বিশেষে খেলাফতের সোনালী শাসনের অধীনে সেই মাটিতে জাতি ধর্ম নির্বিশেষে সম্প্রীতির ইতিহাস হয়েছে মোখতারা মহাজরিন এগুলো হলো ইতিহাসের সত্য কথা এগুলো ইতিহাসের গুরুত্বপূর্ণ পাঠ, আজকে বাংলাদেশের মুসলমান এবং বাংলাদেশের সুশীল সমাজকে ইতিহাস বলতে হবে জানতে হবে পড়তে হবে এবং জাতিকে বলতে হবে বড় দুঃখ এবং পরিতাপের ব্যাপার যেখানে আজকে বাংলাদেশ এবং বাংলাদেশের সরকার বাংলাদেশের রাষ্ট্র বিশ্বাস করে রোহিঙ্গা পরবাসী নয় রোহিঙ্গা মুসলমানরা আরাকানের আদি এটা মুসলমানরাষ্ট্রের বক্তব্য এবং এটাই বাংলাদেশের সরকারেরও বক্তব্য কিন্তু ধূর্ত অত্যাচারী মিথ্যাচারী জালিজাতি চক্র মায়ানমারের অত্যাচারী শাসক বর্গ তারা মিথ্যা অপবাদ দিয়ে ইতিহাসের নির্জলা করে এটা বাংলাদেশ এবং মায়ানমারের একটা বিতর্কের ব্যাপার বাংলাদেশ রাষ্ট্র বাংলাদেশের মুসলিম জাতি এবং বাংলাদেশের সরকার বিশ্বাস করে ঐতিহাসিক ভাবে রোহিঙ্গা মুসলমানরা অধিবেশনে মায়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের পক্ষ হয়ে জোরালো ভাষায় তিনি বক্তব্য রেখেছেন বাংলাদেশের কূটনীতিবিদরা আজকে বিশ্ব দরবারে যখন এ কথা বলছে ঠিক তখন অত্যন্ত দুঃখ এবং আপনারা বাংলাদেশের পাঠ্যপুস্তক জাতীয় পাঠ্যপুস্তক খুলুন ক্লাস এইট এর ভূগোলের ইতিহাস পড়ুন সেখানে মায়ানমারের বাংলাদেশের রাষ্ট্রের বিরুদ্ধে যাবত বলছেন কিন্তু এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই অথচ এটা বাংলাদেশের বিরুদ্ধে একটা রাষ্ট্রঘাতী আত্মঘাতী একটা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছে মায়ানমারের বিরুদ্ধে অভিযোগ করছে গোটা বাংলাদেশ বাংলাদেশের রাষ্ট্র এবং সরকার অথচ বাংলাদেশের পাঠ্যপুস্তক সেখানে বলছে বাংলাদেশের পাঠ্যপুস্তক বলছে রোহিঙ্গারা মায়ানমার এবং আরাকানে বহিরাগত এটাকে যদি রেফারেন্স হিসেবে মায়ানমার কোনো আন্তর্জাতিক আদালতে উত্থাপন করে বাংলাদেশের বিরুদ্ধে তাহলে এটা খোদ বাংলাদেশের বিরুদ্ধে একটা প্রমাণ হিসেবে গৃহীত হয়ে এটা আমাদের জন্য লজ্জাজনক কারণ হয়ে দাঁড়াতে পারে আমরা বলতে চাই এই বক্তব্য কে লিখল তদন্তের মাধ্যমে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ইতিহাসের নির্লজ ভাবে অস্বীকারী শিক্ষা মন্ত্রণালয় কোন কুচুকরি খাবি মেরে বসে আছে বাংলাদেশের দুশ্মন ওদেরকে চিহ্নিত করে উপযুক্ত বিচারের সম্মুখীন করা আজকে বাংলাদেশের দাবি মোহতারামাজরিন দুঃখ এবং পরিতাপ লাগে যে আজকে আমরা মিডিয়াতে দেখি সুশীল যখন বাংলাদেশের পাঠ্যপুস্তকে ইসলামী ভাবধার কোনো গল্প কোনো বক্তব্য অথবা কোনো কবিতা যখন অন্তর্ভুক্ত হয় তখন এদের চিৎকার আর চেঁচামেচিতে বাংলাদেশের বাংলাদেশের কোনো বাংলাদেশের কোনো মিডিয়ায় দিকে তাকানো যায় না অথচ অথচ আজকে বাংলাদেশ বিরোধী যখন এই বক্তব্য বাংলাদেশের পাঠ্যপুস্তকে লেখা হচ্ছে তখন তাদের মুখে কোনো সারা শব্দ নাই এ কথা আজকে ওলামেকরামকেই বলতে হচ্ছে কথা ঠিক না বে ঠিক মোখতারাম হাজরিন আমার আখিরি পায়গাম হলো এই সর্বশেষ কথা আমি আপনাদের সম্মুখে যে কথা বলে আমি আমার আলোচনা বক্তব্য সমাপ্তির দিকে নিয়ে যাচ্ছি সেটা হল আলহামদুলিল্লাহ আমাদের পার্শ্ববর্তী রোহিঙ্গার মহাজিররা আল্লাহর পক্ষ থেকে ইসলামের পক্ষ থেকে আরোপিত হিজরতের বিধান তারা বাস্তবায়ন করে দিয়েছে এবার ষোলো কোটি মুসলমানের দায়িত্ব আর কর্তব্য বল্লাজি না স্বরূপ তাদের আশ্রয় দেওয়া তাদের সাহায্য করা আমরা জাতিগতভাবে বলতে চাই আমাদের দাবি রাষ্ট্র এবং সরকারের সঙ্গে আমরা একমত রোহিঙ্গা মুসলমানদেরকে আবার তাদের হাজার বছরের বস্তু ফিরিয়ে দিতে হবে কথা ঠিক না বে ঠিক তাদেরকে আবার সেখানে তাদেরকে স্বসম্মানে মান মর্যাদা অধিকার দিয়ে ফিরিয়ে নিতে হবে সেই প্রক্রিয়া যতদিন চলবে ততদিন পর্যন্ত তারা অস্থায়ীভাবে বাংলাদেশে অবস্থান করবে এই সময়টায় তাদের প্রতি সতর্ক দায়িত্ব পালন করা বাংলাদেশের জাতি এবং দেশ হিসেবে আমাদের ইমানি দায়িত্ব এবং আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব এবং কর্তব্য মখতারা মহাজির ক্ষেত্রে ছোট্ট একটা ষড়যন্ত্রের দিকে আমি আমার দেশ আমার জাতি আমার প্রশাসনকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই বাংলাদেশ সম্পর্কে দীর্ঘ প্রায় বহুদিন যাবত ওলামা একরাম সচেতন ওলামা এখরাম একটা বিষয়ে সতর্ক করছেন সেটা হলো বাংলাদেশের পার্বত্য অঞ্চল জুড়ে দেশ এবং দেশের স্বাধীনতা বিরোধী একটা ষড়যন্ত্র দানা বেঁধে উঠছে সেই ষড়যন্ত্রটা হলো এই যে বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে মুসলিম ভূখণ্ডের মধ্যখানে যেভাবে একটা বিস্ফোড়া হিসাবে রাষ্ট্র ইসরায়েলের জন্ম দেওয়া হয়েছে ঠিক তেমনিভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার এই মুসলিম ভূখণ্ডের মধ্যখানে বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে কেন্দ্র করে একটি খ্রিস্ট রাজ্য প্রতিষ্ঠার পরিকল্পনা দীর্ঘদিন ধরে চলছে ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে জাতীয় পত্রপত্রিকা সংবাদ প্রকাশিত হয়েছে সেখানে ব্যাপকভাবে ব্যাপকভাবে বিভিন্ন ধর্মাবলম্বীদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে সেবার নামে সেবার আড়ালে ধর্মান্তরের মাধ্যমে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করবার এক ব্যাপক সরযন্ত্র সেখানে কথা ঠিক নাবে ঠিক। এই যে খ্রিস্ট খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করণের এই প্রক্রিয়া এটা আমরা বলতে চাই এটা শুধুমাত্র ইসলাম বিরোধী কোন সরযন্ত্র নয় বরং এটা যেমনি ভাবে ইসলাম বিরোধী ষড়যন্ত্র সরযন্ত্র। ঠিক এটা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্র একটা পরিকল্পনার আওতায় প্রথমে তাদেরকে ওখান থেকে উৎখাত করা হয়েছে এর পিছনে সাম্রাজ্যবাদের সমর্থন রয়েছে সাম্রাজ্যবাদী পশ্চিমা গোষ্ঠীর যদি সমর্থন না থাকতো মায়ানমারের পক্ষে এভাবে লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলমানদেরকে স্বদেশের মাটি থেকে উৎখাত করা কোনদিনও সম্ভব ছিল না রাতের অন্ধকারে মায়ানমারকে সহযোগিতা দিয়ে সেখান থেকে রোহিঙ্গা মুসলমানদেরকে করবার ব্যবস্থা পশ্চিমা গোষ্ঠী তারাই এখন আবার গরু মেরে জুতো দান করবার মতো দিনের আলোতে শত শত এনজিওর মাধ্যমে সেবার নামে তাদেরকে সহযোগিতার হাত তাদের দিকে প্রসার করতে চায় এটা হলো রাতের অন্ধকারে সাফ হয়ে ছবল কথা আমাদের বক্তব্য প্রশাসনের বক্তব্য পরিষ্কার আমাদের দেশ আমাদের রাষ্ট্র আমাদের সরকার এদেশের ওলামা একরামের বক্তব্য এক এবং অভিন্ন পরিষ্কার মোহতার মহাজরিন গত পঁচিশে আগস্ট থেকে আজকে ৬ নভেম্বর পর্যন্ত দীর্ঘ আড়াই মাসে মুসলমানদের মধ্যে অর্ধেকের বেশি নয় লক্ষাধিক রোহিঙ্গা মুসলমান বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে এই নয় লক্ষ মুসলমানের মধ্যে কম করে হলো চার থেকে পাঁচ লক্ষ মুসলমান হলো শিশু এবং তারা বাচ্চা মুসলমান রোহিঙ্গাদের সন্তান এই পাঁচ লক্ষ রোহিঙ্গা মুসলমানের সন্তানের মধ্যে যাদের সন্তান এমন রয়েছে যাদের মায়েরা তাদের শাহাদ করতে হয়েছে শুধুমাত্র ইমান গ্রহণ করবার অপরাধে বাবা নেই মা এমন বাপমা হারা এটি মিষ্কিন সন্তান তারা শত শত হাজার হাজার রোহিঙ্গাদের সঙ্গে আমাদের বাংলাদেশের সরকার এবং প্রশাসনের কাছে আমানাত বাংলাদেশের ষোলো কোটি মুসলমানের কাছে আমানাত বাংলাদেশের সাড়ে তিন লক্ষ মসজিদের ইমামের কাছে আমানাত তারা ব্যাপক ভাবে উপর দিয়ে খুব সুন্দর টয়লেট তৈরি করছে স্বাস্থ্য সেবা দিচ্ছে আর শিক্ষা সেবা দেওয়ার জন্য স্কুলিং প্রোগ্রাম করছে স্কুল বানাচ্ছে অন্য কোনো বিষয়ে কোনো কথা নাই মিশনারিরা রোহিঙ্গা মুসলিম সন্তানদেরকে কি শিক্ষা দিবে সেই শিক্ষা কারিকুলাম এবং সেই শিক্ষা পাঠ্যসূচি আমার দেশের সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিশেষজ্ঞ ইসলামী শিক্ষাবিদ এবং শিক্ষা দিতে হবে তাদেরকে শিক্ষা দেওয়া হবে এবং সেই শিক্ষা এবং সেই শিক্ষার পাঠ্যসূচি এটা এদেশের সরকারের মাধ্যমে এবং তাদের দৃষ্টি হাজার মসজিদ এবং মকত তৈরি করেছেন মসজিদগুলো অতিরিক্ত কোন মসজিদ সেখানে নাই আমি আজ সেই রোহিঙ্গার শরণার্থী শিবির থেকে আপনাদের এখানে এসে হাজির হয়েছি প্রত্যেকটা মসজিদে এমন অবস্থা জামাতের সময় শেষ কাতার পাওয়া যায় না বরং প্রতিটা মসজিদে দ্বিতীয় মসজিদ নাকি হয় নাই বরং লক্ষ লক্ষ রোহিঙ্গা মহাজের জন্য আরো মসজিদের প্রয়োজন আছে মক্তবগুলোতে গুলোতে পাঁচশো রোহিঙ্গা সন্তান সকাল দুপুর সন্ধ্যাবেলায় কোরআনের তালিম এবং রাষ্ট্র এবং সরকারের অনুমোদিত ইসলাম বান্ধব কোরআন ভিত্তিক শিক্ষা কারিকুলের মাধ্যমে তাদেরকে শিক্ষা প্রদান করতে হবে অন্যথায় ওরা এদেরকে খ্রিস্টান বানিয়ে এই চার থেকে পাঁচ লক্ষ রোহিঙ্গা খ্রিস্ট রাজ্য বানোর পায়ে পায়তারা করছে তারা কাজে দেশপ্রেমিক স্বাধীনতা কামী গোটা বাংলাদেশের রাজনীতির উর্ধে উঠে দল মতের উঠে যদি একটা রোহিঙ্গা শিশুর ইমান হরম করবার সেবার আড়ারে কোন ষড়যন্ত্র দানা বেঁধে উঠতে দেখা যায় না। ধর্মপ্রাণ মুসলমান রোহিঙ্গা মুসলমানদের সন্তানদের ইমানকে হেফাজত করবার জন্য মহতার মহাজরিন কথা শেষ করছি যদি একটা মুসলমানের সন্তান যদি একটা মুসলমানের সন্তানের ইমান হরণ হয়ে যায় সর্বপ্রথম মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে লক্ষ্য করে বলি কেমতের দিন তার শহীদ বাবা আল্লাহর কাছে বিচার দায়ের করবে যে আমি ইমানের জন্য ইসলামের জন্য শহীদ হয়েছিলাম আমার ইয়েম সন্তান পার্শ্ববর্তী বাংলাদেশে গিয়েছিল সেদেশের দেশের অভিভাবক হিসেবে প্রধানমন্ত্রী আমার সন্তানের ইমান রক্ষা করবার ব্যবস্থা করে নাই বাংলাদেশের সেনাপ্রধান প্রশাসনকে বলি যদি একটা রোহিঙ্গা শহীদের সন্তান যদি আমাদের বেখেয়ালির কারণে আমাদের অবহেলার কারণে ইমান হারা হয়ে যায় কেমতের দিন হাউজে কাউসারের পানির গোড়ায় আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে শহীদ বাবা মা আমাদের বিরুদ্ধে নালিশ দায়ের করে দিবে পলামায়িক রামকেও বলে দেই শুধু তো বারবার স্লিপ দিতেছেন শেষ করলে ভালো হয় শেষ করলে ভালো হয় এত ভয় পাইলে মাহফিল করা যায় না পেলে মানসিন করা যায় না এদেশে ভাড়াটিয়ে হিসেবে আমরা থাকতে আসি নাই এদেশে এদেশে সর্বোচ্চ স্তরের পর্যায় পর্যন্ত আমাদের সম্পর্কে কথাবার্তা পরিষ্কার পরিষ্কার ভাষায় বলতে চাই ইসলাম ছিল ইসলাম থাকবে রোহিঙ্গা শরণার্থী শিবিরে রোহিঙ্গা শরণার্থী মসজিদ চিন্তাই করবার পায়ে তারা হচ্ছে যদি একটা মসজিদের একটা চেষ্টা উ হয় টেকনাফ থেকে তুলি হয় মুক্তি যুদ্ধ শুরু হবে নতুন সাথে আমাদের কোন গ্যাপ নাই কোন গ্যাপ নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সঠিক ট্র্যাকের উপরে আছি আমাদের বাংলাদেশ সঠিক ট্র্যাকের উপরে আসে বাংলাদেশের রাষ্ট্র সঠিক ট্র্যাকের উপর এখন আছে বাংলাদেশের সরকারও এখন সঠিক ট্র্যাকের উপর আছে রোহিঙ্গা ইস্যুতে শুধুমাত্র বহিরাগত শত্রুরা আমাদের বিরুদ্ধে পরিচালনা করছে। এখন দেশের আলেম রাষ্ট্র, সরকার প্রশাসন ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতাকে রক্ষা করবার জন্য যেভাবে সম্ভব যা কিছু দিয়ে সম্ভব সব কিছু দিয়ে চেষ্টা করতে হবে ষড়যন্ত্রকারীদের ফেলতে হবে একটু বসেন একটু বসেন একটু এই বসেন কথা আছে কথা আছে আমার জরুরি কিছু কথা আছে একটু বসেন মহতারাম হাজিরিন আজকের এই আপনাদের মিরাজ ময়দানে যে ঐতিহাসিক তফসিলুল যেই সিরাপ মাহফিল হলো এই মাহফিলটা আলহামদুলিল্লাহ প্রতি বছর হোক এবং এভাবেই হাক্কা নিয়ে অলামায় সময়ের প্রয়োজনীয় কথাগুলো জাতির সামনে তুলে ধরুক এটা আপনারা চান কিনা যারা যারা চলে যাচ্ছেন তারা কি চান না ভাই একটু বসেন বহুদূর থেকে এসেছি সফর করে দুপুর দুইটা বাসে উঠেছি আপনাদের ফেনের উদ্দেশ্যে কক্সবাজার থেকে সকাল ফজর পরে গেছি টেকনাফিয়া একেবারে কুতুপালং মধুর চরায় দুইটার সময় বাসে উঠেছি দশটার সময় আপনাদের মঞ্চে উঠলাম মঞ্চে উঠে কথা বললাম আর আপনারা আমাদের চেয়ে বেশি অধৈর্য হয়ে আপনারা মনে হয় বেশি ক্লান্ত হয়ে গেছেন বসেন সবাই এইদিকে আসেন সামনে আসেন যারা চলে যাচ্ছেন একটু বসেন এই মাহফিলটা চলুক আমরা চাইতো সকলেই প্রস্তুত মাহফিলের মেয়া কমিটি তারা সুন্দর চমৎকার একটা মাহফিলের আয়োজন করেছেন অবশ্যই এই মাহফিলের কিছু ব্যয় অর্থনৈতিক বিষয় আছে না নাই এমনি হাওয়ার উপর হয়ে যায় মাহফিলটা খরচ আছে না নাই এই খরচ নির্বাহের জন্য নিজেদের সাধ্য এবং সামর্থ্যের আলোকে মাহফিলের ইন্তজামিয়া কমিটিকে সহযোগিতা করবার জন্য প্রস্তুত আছেন কারা কারা একটু হাতটা উঠান হাত নামাবেন না কেউ ডান উঠেছেন সবাই উঠেছেন তো সবাই তো এই হাতটা এখন কেউ দিকে সরবেন না সবাই পকেটে ঢুকাবেন ইনশাল এক মিনিট কথা শুনেন ঢুকেছেন সবাই পকেটে কারা কারা না ঢুকেছেন হাত টুটার ঢুকেছেন তো আলহামদুলিল্লাহ এখন আমার ছোট্ট একটা আবদার হবে যার পকেটে সবচেয়ে বড় যে আছে সবচেয়ে বড় টাকার নোটটা অন্তত মিনিমাম আমি আপনাদের কাছে সাইকুল হাদিসের সন্তান হিসাবে মেহমান হিসাবে মাহফিলা যাবে কমিটির পক্ষ থেকে আবদারটুকু রাখলাম সকলেই পকেটের বের করে হাতে রাখেন এখনই দোয়া হয়ে যাবে না করে কেউ যাবেন না পাঁচ হাজার টাকা দেন চলছে ডিভাইস করে মোদারে সাহেব যো দ্রুত দ্রুত একটু দুরুশায়ে পাঠা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কমা সাল্লাইতা আলা اللهم سل على محمد للنبي الأمي وعلى آله مسلم تسليما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفلنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية والهديء প্রাণ কেন্দ্র যে সিরত মাহফিল অনুষ্ঠিত হল ইয়াল এই মাহফিল কে আপনি পরিপূর্ণ কবুল এবং মঞ্জুর ফারমান শুরু থেকে শেষ পর্যন্ত হাজরাতাম আল্লাহ হাজার হাজার মানুষ জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে দীর্ঘ রাত পর্যন্ত গভীর আগ্রহে চাতক পাখির নেয় চেয়ে থাকলো কোরআনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনলো ইয়াল্লা আপনার বরত্বের স্লোগান আকাশ বাতাসে আপনার বাবা মা দাদা দাদি নানা নানি আপন বিশেষ করে যারা অন্ধকার কবর জগতে আছে আল্লাহ তাদের সকলকে মকফরত নসিফ ফরমান ইয় আল্লাহ খাস করে সম্পূর্ণ কাজগুলোকে পরিপূর্ণ করবার তিন ফরমান ইয়া আল্লাহ বাংলাদেশকে আপনি হেফাজত ফরমান ইয় আল্লাহ গভীর কুটিল রোহিঙ্গা নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ আপনি সাহায্য করুন জালিম অত্যাচারী শাসকদেরকে আল্লাহ আপনি হেদায়তীফ ফরমান আপনি কাবুল ফারমান ই আল্লাহ অনেকে অনেক হাজাতের জন্য দোয়া চেয়েছে প্রত্যেকের দিলে সম্পর্কে আপনি ভালো জানেন আল্লাহ সকলের দিলেরা আল্লাহ আপনি সকলের দিলে হাজাত গুলোকে পুরা ফরমান প্রেশানি কে দূর করে দিন সমস্ত মুশকিলাত কে আল্লাহ আপনি আশ্রাম করে দিন আকাশে ইসলামের ঝান্ডাকে আল্লাহ সমুন্নত করে দিনের মঞ্জুর ফরমান প্রশাসনের অনেক ভাই দোয়া চেয়েছেন এ ডিসি জেনারেল সাহেব এসপি এবং এসপি সাহেব আমাদের দেশের সকল প্রশাসনের লোকজনদেরকে দেশ মানবতা ইয়া জাতির পক্ষে ইসলামের পক্ষে ভূমিকা পালন করবার তৌফিক ফরমান রব্বানা তাকাব্বাল মিন্না ইননাকা আনতাস সামিউল আলীম আতুব আলাইনা ইয়া মাওলানা ইননাকা আনতা التواب الرحيم সুবহান রাব্বিকা وصلا على المرسلين والحمد لله رب العالمين